নিজের প্রতিপালক ভয় করো নিঃসন্দেহ কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার হবে যেদিন তোমরা তা অর্থাৎ দেখবে সেদিন ভুলে যাবে কুল্লু মোর সমস্ত তাদের স্তন্য পাইকে এবং নিক্ষেপ করবে কুল্লু দা হামলেন সকল গর্ভবর্তী নারীরা হামলাহা তাদের গর্ভকে নাসা আর তুমি মানুষকে দেখতে পাবে বস্তু তো আল্লাহর আজা বড় কঠোর অমিনানি আর কতিপয় লোক এমন আছে যারা আল্লাহ আলহ সম্বন্ধে তর্ক করে जार्धं लिख् एक क्यों तर सम रख তবে তার কাজই হলো এই যে সে তাকে বিপদগামী করে দেবে এবং তাকে যদি তোমরা সন্দেহ থাকো মিনাল বা तब तुम सृष्टि करब मतें सोमाम नुतफाते नी अतर बीर्ज होते होते सोमाम हालते नतप्पर चमट रक्त होते होते सोमाम मुदुकते नतप्पर मांस पिंड होते हो होते मुखल्लते ना पूर्णाकृति मुफल्लते नीमर्णाकृति লেনুবাই যেন আমি তোমাদের সম্মুখে প্রকাশ করে দেুম তুফিল অতঃপর আমি তোমাদেরকে শিশু আকারে বের করি সোম্মালিত আসত দেখুন অতঃপর তোমরা যেন পূর্ণ যৌবনে উপনীত হও আর তোমাদের মধ্যে কতক এমনও আছে যারা যৌবনের পূর্বে মৃত্যু প্রাপ্ত হয় আর কেউ কেউ তোমাদের মধ্যে এমনও আছে যাদেরকে পৌঁছানো হয়ে থাকে ইলা আর অকর্মণ্য বয়স পর্যন্ত লিখাইলা যার ফলে তারা কোন বিষয়ে জ্ঞান লাভ করে পুনরায় ওই বিষয় ভুলে যায় অতঃর যখন আমি তার উপর পানি বর্ষণ করি তখন তার সরস হয় আর স্ফীত হয়ে ওঠে থাকে। এবং তিনি প্রাণহীনকে প্রাণ দান করে থাকেন ও আন্নাহ শাইইন কাদের এবং তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান আর নিশ্চয় তাতে কোন আল্লাহ পুনরায় কবরবাসীদের অমিনান্না সিয়ার কোনো কোনো মানুষ এমনও আছে যারা বিতর্ক করে থাকে ফিল্লাহি আল্লাহ তালা সম্পর্কে বিগয় কোনরূপ জ্ঞান ব্যতীত ওয়ালা হুদান এবং কোন প্রমান এবং কোন উজ্জ্বল গ্রন্থ ব্যথীত পাকিয়ে বিভ্রান্ত করে আং সাবিল্লাহি আল্লাহর পথ হতে এমন লোকদের জন্য পৃথিবীতে রয়েছে তোমার হস্তৃত কর্মের প্রতিফল ও আল্লাহআলা জুলুম করেন না লীলা আবিদ বান্দাদের প্রতি wa minan nasi har kono kono manush maiya amudullah Allahur ibadat আর যদি কোন পরীক্ষাগত বিপদ তার উপর এসে পড়ে যাতে সেই হল ইহকাল ও পরকালে উভয়টায় হারিয়ে বসে কাহু খুসরানুর মু এটাই হচ্ছে তার স্পষ্ট ক্ষতি করতে আর না পারে তার কোন উপকার করতে যা লেখা হওয়া দলাল এটা হচ্ছে চরম পথভ্রষ্টতা এমন বস্তুর উপাসনা করছে لاما ضرره اقرب من نفعه جار ক্ষতি তার উপকারিতার তুলনায় অধিক নেকরবর্তী لا بيسالماولা কতই না মন্দ এমন কার্যনির্বাহক ولا بيسالعشير এবং কতই না মন্দ এমন সহজচরদ ان الله يدخله নিশ্চয় আল্লাহ তহ এমন লোকদেরকে দাখিল করবেন প্রবাহিত হবে আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই করে থাকেন মাংকান্ন যে ব্যক্তি এই ধারণা করে যে সে যেন আসমান পর্যন্ত একটি রশি টানিয়ে নেয়ালিয়া কত তৎপর সে ওহিকে রোধ করে ফাল ইং দুর অতঃপর সে চিন্তা করে দেখুক যে আলিয়ু ওয়াহি বান্না রদ করতে পারে কি না কায়দু তার এই চেষ্টা মায়া বিউ তার অপছন্দনীয় বস্তু কে وكذلك আনസালনাহু আর ই ভাবাই আমি এটাকে অর্থাৎ কোরআন কে নাযিল করেছে আয়াতিন বাইনাতিন সুস্পষ্ট নির্দেশনা বলে রূপে ও আনাল্লাহা ইয়াহি আর আল্লাহ তাআলা হেদায়েত করে থাকেন মাইউরি জাতি ইচ্ছা إن الذين <سؤال> آمنوا جرائمان إنسي والذين هادو إبن إهودية ويسي والصابيين والنصار خرشتان والمجوسة والأغني بجو والذين أشرفوا إبن مشرقون إن الله يفصل بأينا نشي الله تعالى ممان شاكول دي بينا إذا شاكول المد يوم القيامة قيامة الدين সমীপে সকলেই মস্ত কাবনত করেছে যা কিছু আসমান সমূহ ও জমিনে আছে সূর্য চন্দ্র এবং মানুষের মধ্যকার বহু লোক হাক আজাব আর অনেক লোক এমনও আছে যাদের জন্য আজাব সাব্যস্ত হয়ে গিয়েছে ওমাই ইহিন দুটি বিবাদমান পক্ষ ইসি রববিহীন যারা নিজ প্রতিপালকের সম্বন্ধে পরস্পর মতভেদ করেছে ফাল্লাফারো সুতরাং যারা কাফের হয়েছে মাথার উপর আল হামি তীব্র উত্তপ্ত পানি সাহা তাতে গলে যাবে উদরস্ত সবকিছু নারী ভরি ওয়াল জুলুদু এবং তাদের চর্মসমূহ ওয়ালাহম এবং তাদের জন্য রয়েছে মাক হাদিদার যখনই তারা চাইবে তা হতে বের হতে যন্ত্রণা কাতর হয়ে ওয়াই ফিহা তখনই তাদেরকে পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে আস্বাদন করতে আজাদ আল্লাহ তাদেরকে দাখিল করবেন এবং কাজ করেছে যার নাত এমন উদ্যান সমূহে তাজরিম তাহাতি হালান যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে ইউ ফিহা। তথায় তাদেরকে পরানো হবে এবং তথায় তাদের পোশাক হবে হারির মিনাল কৌলি আর তারা কালেমায় তাই এবার হৃদায়ত প্রাপ্ত হয়েছিল হুদ এবং তারা পরম প্রশংসা পদ প্রাপ্ত হয়েছিল আল্লাহর রাস্তা হত মসজিদ এবং মসজিদে হারাম হতো আল্লাহ নাসি যা আমি সকল মানুষের জন্য এরূপে নির্ধারিত করে দিয়েছি যে তাতে সকলেই সমান আল সেখানে স্থায়ীভাবে অবস্থান আর বহিরাগতই হোক অমাই আর যে ব্যক্তি সেখানে ইচ্ছাপূর্বক সীমা লঙ্ঘন করে ধর্মবিরোধী কাজ করবে নদেহ তবে আমি তাকে আস্বাদন করবেন যন্ত্রণাময় আজা ওয়াঈদ বা আর যখন আমি জানিয়ে দিলাম আল্লাহ না আর আমার এই গৃহটিকে পবিত্র রেখো লিত্তনা তাকারীদের জন্য ওয়ালিনা এবং নামাজে দণ্ডায়মান লোকদের জন্য ওয়ুকআ সজু দি এবং রুকু ও এবং দুর্বল উঠসমূহে আরোহণ করে নামিনুল্লি ফাজ আমি যেগুলো সুদূর পদ অতিক্রম করে পৌঁছবে লিয়া শাহাজু যেন তারা উপস্থিত হয় সমস্ত নির্দিষ্ট চতুষ্ক সময়ের উপর যা আল্লাহ তাদেরকে দান করেছেন ফাকুলো মিনাহা অতুলোতে তোমরাও খাও আর বিপন্ন অভাব প্রস্তুয় যেন তারা নিজেদের অপরিচ্ছন্নতা দূর করে এবং নিজ ওয়াজিব কাজসম পূর্ণ করে সেই নিরাপদ কাবাগৃহের তওয়ফ করে তবে তার জন্য অতি উত্তম তার প্রতিপালকের দরবারে আর তোমাদের জন্য এই নির্দিষ্ট পশুগুলোকে হারাম করা হয়েছে इल्लापुम निषिद्धितिबा अतए तुम अप्रता होते सर थके तथा मूर्ति समूह होते এবং মিথ্যা কথা হতে দূরে থাকো আলিল্লাহি এভাবে যে আল্লাহর দিকে ঝুঁকে থাকো দেখো গরিক তার সাথে শরীর সাব্যস্ত করোনা ওমাই শরিক বিহি আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করল। বায়ু তাকে আসহার মারল ফি মাকা আনী কোনো কোন দূরবর্তী স্থানে নিয়ে তাহলে এই কথা তো হলো মুশ্রিকদের আর যে ব্যক্তি সম্মান করল শাহ আল্লাহর ধর্মের নিদর্শন সমূহকে তা আল্লাহকে অন্তরে ভয় করার ধরেন হয়ে থাকে তোমাদের জন্য তা হতে নানাবিধ উপকার লাভ করা যায়জ ইলা আজালিম মোসাম্মা এক নির্দিষ্ট কাল পর্যন্ত সুম্মা মাহিল্লু জবাই তারি যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে আইলা উপর মা রাজা কখন যা তিনি তাদেরকে দিয়েছিলেন ওই নির্দিষ্ট পশুগুলোর তোমাদের মাসংবাদ শুনিয়ে দিন ইদা বকির যারা এমন যে যখন আল্লাহর আহকাম উল্লেখ করা হয় ওয়াজিলাদ ফলু বহু তখন তাদের অন্তর ভীতিপূর্ণ হয়ে যায় गुरु के আল্লাহর নিদর্শন ওই পশুগুলোতে দাঁড় করানো অবস্থায় কতঃ পর যখন সে পশুগুলো পড়ে যায় কুলু মিনহা তখন তা হতে তোমরাও খাও এম এবং খেতে দাও গুলোকে তোমাদের বসু বসীভূত করে দিয়েছি যেন তোমার শুকর পাীপে না তোমাদের না তাদের বস্তু পৌঁছে আর না তাদের রক্ত এই প্রকারে আল্লাহ পশুগুলোকে তোমাদের বসীভূত করে দিয়েছেন যেহেতু কাব্যির যেন তোমরা আল্লাহর মহিমা বর্ণনা করো আলাহেতু তিনি তোমাদের তৌফিক দান করেছেন এবং নিষ্ঠাবানদেরকে সুসংবাদ শুনিয়ে হতে কাফেরদের প্রভাব নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না প্রতারক কাফির উদিন আলিল্লা দিন जर साथ करके सहाजय कर पूर्ण क्षमता रखेदीन जरा निज गृह विताड़ित गई बिना कारण বলে খর্ব করতেন তবে সমস্তই ধ্বংস হয়ে যেতাম नामसंदेह सहाय कर তাকে যে আল্লাহ ধর্মের সাহায্য করবে শক্তিমান পরাক্রান্ত যারা এমন যে যদি আমি পৃথিবীতে তাদেরকে রাজত্ব প্রদান করিম সালা তবে তারা নামাজের পাবন্দি করবে বা আহ জাকাতা এবং জাকাত প্রদান করবে আমার ও বেলমা আর বলবে এবং এরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে কবহ তাদের পূর্বেও অবিশ্বাস করেছিল কৌম নৌ হ এবং আদ ও সামুদ সম্প্রদায় এবং ইব্রাহিমের এবং অধিবাসীরা মিথ্যাবাদী বলা হয়েছিল ফিরা সুতরাং আমি সেই কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম অবকাশ দিয়েছিলাম অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম فَكَيفَ فكانا نقير سترنگ আমার আযাব কেমন হয়েছিল فكايمن قريه الملقتى امن কত जनपद রয়েছে اهلاكناها जिनकोকে আমি ধ্বংস করে দিয়েছি وهي غاليمت من هي মত অবস্থায় যে তার অবাতচরণ করত فهي خوفه على عرشها فلي اولي গুলো সাত সমহরের উপর পড়ে রয়েছে وبئر المعط ثلاثه এবং বহু অকর্মণ্য কুপুত অন তাহলে তো তাদের অন্তর এমন হতো বিহা। তা দ্বারা তারা বুঝতো আথবা তাদের কর্ণ এমন হত যে বিহা। যা দ্বারা তারা শুনত আর এরা আপনার নিকট দ্রুত আজাবের চাহিদা করছে অথচ আল্লাহ তালা কখনো নিজের ওয়াদা ভঙ্গ করেন না আর এমন অনেক জনপদ বাসী ছিল আমলাই তুলাহা যাদেরকে আমি অবকার দিয়েছিলাম এমত অবস্থায় যে তারা অবাত চরণ সুম্মা সোম্মা অতপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম আর সকলকে আমার দিকে একজন প্রকাশ্য ভয় প্রদর্শক অতঃ্পর যারা ইমান এনেছে ও আমির সালী হাত এবং নেক কাজ করতে থাকে লাহম নাগ তাদের জন্য রয়েছে ক্ষমা ও আর করতে আমার আমি এমন পাঠাইনি আপনার পূর্বে ইল্লা ইদা যার সাথে ঘটেনি যে শয়তান তার পঠিত বিষয়ে কাফেরদের অন্তরে সন্দেহের উদ্ভব করত আল্লাহ নিতেন হাকিম আর আল্লাহ তহা নিয়ে অতিশয় প্রজ্ঞা ময় লিয়া আল্লাহ যেন তিনি করে দেন মা শানের উদ্ভাবিত সন্দেহকে ফিতনাতন পরীক্ষার উপকরণ এবং যাদের অন্তর কঠিন আর বাস্তবিক ওই জালিমরা চরম বিরোধিতার মধ্যে রয়েছে আর অধিকতর বিশ্বাসী হয় হাকা এ বিষয়ে যে এ আয়সমূহ আপনা প্রতিপালকের পক্ষ থেকে চির সত্য পায়ুকমেন ফলে তারা ইমানে অধিক দৃঢ় হয়ে যাবে তার ইলা ইতিম মুিম সঠিক পথে আর কাফেররা সর্বদা থাকবে সম্বন্ধে সন্দেহের মধ্যেই হাত তাহম যে পর্যন্ত না তাদের অশুভ দিনের আজাদ আলমুল্লাহ সেদিন আধিপত্য আল্লাহ তাহলে ইয়াহ কোন বাই না হয় তিনি তাদের সকলের মধ্যে মীমাংসা করে দেবেন এবং আমার আয়াত সমূহকে অবিশ্বাস করে থাকবে তবে তাদের জন্য লাঞ্চনাময় আজাব রয়েছে আর যারা স্বদেশ ত্যাগ করেছেন অবশ্যই দান করবেন আর নিঃসন্দেহে আল্লাহ সমস্ত রিজিক তাতে অপেক্ষা উত্তম আল্লাহ আল্লাহ তাদেরকে এমন ধৈর্যশীল এই বিষয় তো গেল আকাবাহ আর যে ব্যক্তি নির্যাতন করে এ পরিমাণ যে পরিমাণ নির্যাতন তাই করা হয়েছিল আলহি प्रवेश कर दिन وَيُولِجُ النَّهَارَ فِي লাইল এবং তিনকে রাতির মধ্যে প্রবেশ করা ক ইন নাম্দহ মী আুন আৰুল্লাহ তালা খুব ্ুণকারী বাছু খুব দর্শনকারি। দালিকা এটা এ কারণে যিয়া নাম্হ হল হাু আল্لলাহ তা আলাই চিসত্তত ইন নামা য়াত আও নামিং দন এবং আল্লাহ তালাই মহিমান্বিত আল কাবির কি দেখো না যা দ্বারা জমিন সবুজ হয়ে গেছে নিঃসন্দেহে আল্লাহ সম্মুখ সূক্ষ্মদর্শী সবকিছুর খবর রাখেন लाहु मिले सर्वप्रकार प्रशंसार उपयोगी तुम्हें देखो ना लोहा तुम्हारे क्या नियोजित रेखे माहफिल पृथ्वी सकल वस्तु के वाल फुल এবং নৌকাকে চলাচল করে রেখেছেন হ্যাঁ যদি তারই আদেশ হয়ে যায় তবে তা স্বতন্ত্র কথা ইহা নিশ্চয় আল্লাহআলা বিনাসি মানুষের প্রতিম অতিশয় স্নেহশীল দয়াবান নিঃসন্দেহ মানুষ বড়ই উম্মাতিন প্রত্যেক সম্প্রদায়ের জন্য যাহালনা আমি নির্ধারণ করে দিয়েছি মাংসাকান জবাই করার পদ্ধতি निश्चय আর কার্যাবলী সম্বন্ধে আল্লাহ ইয়াহিনা পেন আল্লাহ তহ তোমাদের মধ্যে মীমাংসা করে দেবেন ইয়ামাল বিচার দিবসে সে সকল বিষয়ে যে সকল বিষয়ে তোমরা মতভেদ করছিলে শ্রোতা কি জানো না যে নিশ্চয় এটা আমিবদ্ধ রয়েছে ইন্নাদা আলিকা আল আল্লাহ আসিফ নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষে খুব সহজিহি আর এই মুশরিক লোকেরা আল্লাহ ভিন্ন এমন বস্তুর সমহের পূজা করছে যেগুলো সম্বন্ধে আল্লাহ কোনো প্রমাণ প্রেরণ করেননি ও মা আলাই সাল বিহি এল আর না এদের নিকট কোনো যৌক্তিক প্রমাণ আছে ও মালিজালি নাসিফ। আর না এই জালিমদের কোনো সাহায্যকারীও হবে আর আমার আলম কার অসন্তোষের চিহ্ন যেন এরা অনত বিলম্বে আক্রমণ করে বসবে আলাইহিম। সেই লোকদের উপর যারা তাদের সম্মুখে তেলাওয়াত অপেক্ষা অধিকতর অপ্রীতিকর বস্তু বলে দেব আর না কাফেরদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন এবং তা কতই না নিকৃষ্ট বাসস্থান ইয়া আইয়ুহান নাস হে লোক সকল বুরিবা মাতালুন এক আট চোদ্দটা কথা বলা হচ্ছে ফাসতামিউ লাহুনা তা মনোযোগের সাথে শ্রবণ করো ইনাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি নিসন্দেহে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করছো লাইআখলকু যুবাবান তারা একটি মুখিকাও সৃষ্টি করতে পারবে না যদিও তারা সকলে এই উদ্দেশ্যে তখন তারা হতে সেই বস্তুকে ছাড়িয়ে নিতেও সক্ষম হয় না এমন উপাসক অক্ষম ওয়ালমাতলো এবং এমন অক্ষম। মা কদারুল্লাহ আল্লাহকে তেমন সম্মান তারা করেনিফি আল্লাহ নির্বাচিত করে নেন মিনাল মালাতে ফেরস্তাগরের মধ্যে রুসুলান নির্দেশবাহক রূপে নাসী এবং অনুরূপ মানবগুল হতেও নিশ্চয় আল্লাহকারী তিনি সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হবে তোমরা রুকু করতে থাকো শেষদা করতে থাকো যেমন যত্নবান হওয়া আবশ্যক আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে নির্বাচন করেছেন আর তোমাদের উপর সৃষ্টি করেন তিনি অর্থাৎ আল্লাহ তালা তোমাদের নাম রেখেছেন মুসলমান মিন অবলু কোরআন নাজিলের আগেও হাদা এবং এর অর্থাৎ কোরআনের মধ্যেও লিয়া কুন যেন রাসুল হন দৃঢ় ভাবে ধারণ করে থাকো তিনি তোমাদের কার্য নির্বাহক ফানি আমাল মাওলা অতয়ব তিনি কতই না উত্তম কার্যনির্বাহ ফানি আমাল নাসির এবং কতই না উত্তম সাহায্যকারী